পবিত্র জুমার দিন জুমার নাম লক্ষ্য পঞ্চাশ এবং একটি হাবি ঘটেছি আয়াস এবং হামিটি সামনে রেখে বিদ্যালয় সমাজ কিছু কথা বলার শিক্ষক আয়াসে আল্লাহ রসুল একটি কথা বলছেন আল্লাহাদ বন্ধনা ভূমি কি সুন্দর আয়াসে আল্লাহ রব্দুল রসুলদেরকে কথা বলা যায় আল্লাহার বলেছে পবিত্র বস্তু আহার করুন এত ছ আল্লাপার কাছে বস্তু আহারের কথা বলেছেন আল্লা বস্তু আহারের কথা বলেছেন তারপর উনি বলেছেন ছাড়ের কথা খুব লক্ষ্য করো বিষয় আল্লাহার তুমি এতটুকু যদি বলছেন হে মেন্ডার কর হে রাসুল কল তোমরা ছ কালক করো এই কথাটা আলটা বলতে পারছেন কিন্তু এটা না বলে আর বলছেন তোমরা পবিত্র হার করো তারপরে কথা তার কারণ হচ্ছে মোকাবিলেন কেন তারা উল্লেখ করেছেন যার খাবার যে ধরনের বল তার ওই হয়ে থাকে খাবার আপর যে খার চান্স আগাম দিন এখন অবস্থা যে যেভাবে থাকে ওই প্রবাসটি তার উপরে পড়ে থাকে যেমন ধরুন আজ থেকে কম কয়েক বছর আগে আমাদের এই দেশের অধিকাংশ মানুষ কাঁচা করে মাটির করে বসবাস করছে যার কারণে মাটি ক্যাম্পাল নরম মানুষের অন্তরতাল ছিল অত্যন্ত নরম একে অপরের দরম ছিলেন এলাকার ভিতরে যদি কোন দুর্ঘটনা ঘটত অথবা মারা যেতির ভিতরে পুরা এলাকার ভিতরে যেন সকলে সকলে ব্যতিত্ব মানুষের মানুষ কেন যেহেতু নরম তথা মাটির ঘরে মানুষ বসবাস করতো ওই থাকার প্রভাব মানুষের গরম কিন্তু বর্তমানে দেখুন অধিকাংশ মানুষ আমাদের এই দেশের মানুষ শক্ত মানুষের অন্তরটাও ওইভাবে শক্ত হয়ে গিয়েছে এখন বায়ু পাশের মতো দূরের কথা নিজের বাইর যদি দেখা যায় অনেক ছোট পানি আছে যে যেভাবে থাকে বল থাকার ফল তার উপর আমাদের এই বেশে এমন ঘটনা রয়েছে আপনারা বলে শুনেছেন কোনো মানুষ এখন বিপদের উপর একই অথমে মিষ্টি বিতরণ করা আনন্দ আপনার ভাই বিপদে বলেছে আপনার আনন্দে মিষ্টি বিতরণ করতে অতচ লোদ তোমার ভাইয়ের মতুর দেখে কখনো আনন্দ হাসা হাসি করো না এমন করো আল্লাহ তোমাকে ওই মতুদকে ফেলে দিয়ে তোমাকে বিপদে ফেলবে আর তার জন্য হাসি রেখে ব্যবস্থা علامہ ڈاکٹر اقبال उत्तम ताफूस शब्द बोले दिए थे मीतवा खुद बेसमाशु मीतवा नि दौसेवा मीतवा खुद बेसमाशु हम सारे का अब सब ভাই তুমি একজন স্থির হতে পারবে একজন দাব পারবে একজন পিসু পারবে একজন মন্ত্রী পারবে বড় পথে একজন লোক হতে পারবে তুমি প্রকৃত মানুষ হতে পারবে প্রকৃত মানুষ তুমি তখনই হবে যখন তুমি তোমার মুসলমান ভাইকে বিপদে পড়তে দেখে তোমার ভিতরে দয়া এসে গেছে অন্যের মুখে যখন তুমি দুঃখে হবে তখনই হবে তুমি প্রকৃত মানুষ আর যতক্ষণ পর্যন্ত অন্যের দুধের দুঃখী হবে না তোমার দুজনের হাতিটাই হাতির প্রভাবটাই বেশি উঠে তখন তবে কারণের ইমেন্ট হবে কোন যে খাবার খায় ওই প্রভাব তার উপর পড়বে যেমন আমরা বাংলাম বাংলাদেশের মানুষ মাছ খায় যত পশ্চিমে যাবেন ওরা মাছের তুলনায় গোস্ত খাই বেশি ফলে কি হয়েছে মাঠে বাচ্চায় দেয় অনেক একটা মাছ যত্ন ডিম ছাড়ে আপনারা গয়না করেই শেষ করতে পারবেন না কি মাছ বাচ্চা দেয় বেশি আর গরু বাচ্চা দেয় একটি যত পশ্চিমে যাবেন ওরা গরু বেশি গোস্ত খায় আর বাংলাদেশে মাছ এই জন্য তার কাছে বাচ্চা দেখছেও খুব বেশি যে কোনো মাছ আল্লাহ প্রভাব আর ওদের বাচ্চা দেখবেন একবার খুবই একটা না হয় দুইটা কেন আয়তো তারা গরু প্রভাব পড়েছে আর আমরা যেহেতু খাই সুতরাং মাছের প্রভাব নাম্বার দুই মাছ হয় স্বাধীন পুরো রবি পুরো সাগর মাছের দে কিন্তু গরু সাগর এগুলো থাকছে সাধারণত সরাধীন শিমে একটি রবি থাকে মুখে একটি টুকরি ঝিলো থাকে যখন যেখানে ইসছে সেখানে যেতে পারে না যা তা খেতে পারে না কারণ মুখের থাকে মানুষকে যদি দয়া করে টুকরিটি সরাই যায় তখন সে কিছু খেতে পারে কিন্তু দক্ষান্ত মাছ কিন্তু স্বাধীন পুরো নদী মাছের দেশ বাঙালি এর কোথায় মাছ মাছের ভিতরেও স্বাধীনতার চেতনা বেশি এই জন্য বাঙালির ভিতরেও স্বাধীনতার চেতনাটা খুবই বেশি বাঙালি করা শিকার হয়ে কোথাও থাকতে চায় না দেখবেন অনেক সময় অনেক ভব্য মানুষ এবং প্রকৃত কোনো মানুষ চলে আসে ভাই ভাই এর গোলামি ভালো লাগে না হয় বলেন এর ভালো লাগে না আরে বাঙালির তো স্বাধীনতার খেয়াল বলা হয়েছে এই জন্য তো বাঙালি আমরা পাকিস্তানকে চাইলেছিলাম এর দেশ থেকে ইংরেজকে আমরা চাইছিলাম কেন ও যে স্বাধীনতার দাঁড়াচ্ছে পক্ষান্তরে আরব বিশ্বের দিকে তাকিয়ে দেখুন ওরা তাই তো করুন স্বাধীনতা ওদের ভিতরে নেই বলতে কোন কথা ইচ্ছা মতো বলতে পারে না সব সময় আসলে থাকে সরকার যদি একটা উল্টা সঙ্গে রাত্রে তার আন্দোলন করে ঠিক না বেশি কেন বাংলা লেখায় মাস মাসের ভিতরে স্বাধীনতার চেতনা এই বাংলাদেশ একদিন আসন্দ চলবে না কেউ ঠিক বললে আছে মাছের কারণে মাছ খায় মাছ খেয়ে স্বাধীন আমরা আমাদের জীবনে স্বাধীনতার চেতনা টি করছি তিন মাছের প্রভাব রুচি গরম আর গোষ্ঠের প্রভাব ঠান্ডা হয়তো কেউ বলতে পারেন গোস্ত প্রবলি গরম আমরা এটাই জানি যে প্রভাব গরম এই জন্য আমরা দুই একটা মিটার মাটি খেয়ে নিই যে তাই আসবে না এটা ভুল গোষ্ঠের প্রভাব ঠান্ডা আর মাছের প্রভাব হচ্ছে গরম কেমন বলবো মাছ বসবাস করে বাড়িতে এখন মাছের প্রভাব যদি ঠান্ডা বলতো বসবাস করে ঠান্ডা বাড়িতে দুই ঠান্ডা মৃত্যু মাছ কতটা বাড়িতে পারত একটু না এই জন্য ঠান্ডা জিনিসের বসবাস করে মাছ একটি গরম জিনিস বাঙালি মাছ এই জন্য মাছ যেমন হবে গরম মাসের প্রভাব বাঙালির প্রভাব মাছ अत्यंत बड़ा जो भूल आप पूरा मानस एक दिए देखने मैं बेटा तुरंत लगे तुम मुझे मांगे दस गलिया सुना एक गाड़ी जुड़ी जाओ तुम्हें दस की गालियां एक थर जुम्मी जाओ दस तुम्हें दीब एक जाना रक्त पर रक्त नहीं चाहबिना क्या খাদ্য মাছের প্রভাব অত্যন্ত বড় যারা আরো বিশ্বে গিয়েছেন অবশ্যই জানেন দুইজন মানুষ ঝগড়া নিত্য ঝগড়া করছে তৃতীয় লোক ওদেরকে দেখে বলছে সল্লি আলা মোহাম্মদ এ বেটারা মোহাম্মদ গুরুত্ব ওরা ও সকল্লাহ বা ঝগড়াচ্ছে এক মিনিটের ভিতরে ঝগড়া শুধুমাত্র গুরুত্ব করেছে আর পালা বাংলাদেশের দিকে টাকার দুটি ঝগড়া বাঁচতে পারে নদীর উপর দুধ একবার নয় তার লাইফ চলে যাবে বাচ্চাকে ছেলে করবে যে মামলা চালিয়ে যাবে সম্ভব সব শেষ হবে তার পরিচালনা না বলে কিনা কেন বলে খাদ্য প্রভাব অত্যন্ত গরম যারা নামাজ অবস্থায় আপনার মাথা পাওয়া যায় আরেকজনের মাথায় আছে কখন আজপত্তি দেখেছেন আপনার এই মসজিদ যে আপনার পাও আজকে আপনার এক ভাইয়ের মাথায় নাই সর্বোচ্চ নামাজ ছেড়ে দিয়ে গুছিয়ে বলবে আমার যে যে বস্তু বখল করা ওই বস্তুর প্রভাব তার উপর করো এই কথাটা না নাম্বার ওয়ান যে যে ধরনের প্রাণী হয় ওই চরিত্রটাও চলে शुकर शुकर, दो दो दो दो दो ये शुकर। दागे दागे। के बारे बसबाद करें पृथिवीर को पशाकसा ना ताओ देखें शुक्र आगु पर मध्य दाड़ी रखे तो सप बिखे ना मुख्य नाफा भितर डुके शुक्र रक्षण कर पृथ्वी भितर खान रात खबा जानें দুপুরের ভিতরে যেমনি যাবে পাট না পাকি কোনো ভালাই নেই না পাক্তাকেই তারা অগ্রেসি আসবে পছন্দ করে এই সিস্টেম যা ওরা না পাকাকে বেশি ভালোবাসে দেখবেন পাট না পাকি পালাই তাদের ভিতরে নেই এবং তারা সরল গুছল পর্যন্ত করে না বাথরুমে যাওয়ার ধরে উচ্চদারে কিছু ফাউরের ছিপিয়ে তারা বেরিয়ে আছে পানি ব্যবহার করে না কিন্তু কমেট পরিষ্কার করার জন্য সম্পর্ক বিস্ফিটের পানি তারা ব্যবহার করে নিজের দেহকে পরিষ্কার করা কোন খবর কাদের নেই আমি নিজে পড়েছি এক খ্রিস্টানের ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে তা আপনাদেরকে শুধু আমরা চোদ্দ পুরুষ খ্রিস্টানি মুসলমান হই কেন আমি মুসলমানের পায়খানা দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি তো তাদের পায়খানা করছি মুসলমান আপনারা যখন খ্রিস্টানরা পায়খানা করতে চান নিজের দেহকে পরিষ্কার করেন না দূর্য তার মন্দার কিছু আর কমে পরিষ্কার করার জন্য আপনারা কমপত্র ব্যবহার করেন মুসলমানেরা সর্বপ্রথমে তারা ব্যবহার করে ডিলে ব্যবহার করে আমাদের শুনল কিনা বলে না মুসলমানেরা সর্বপ্রথম কি ব্যবহার করে তারপরে ওরা পানি ব্যবহার করে তারপরে হাতটাকে चतुर्थ पर्यट पर करमेटा मुसलमान भाइरा शुक्रेर सबसे मारात्तम एक जौन चाहिदा उठान ছেলে এবং মা বুলের কখনো ভেদাভেদ করে না এটা তার মারাত্মক তোমার একটি পদকদা আর এই শুকুর খায় চিকা চিস্টার জাতিরা ওরা জন চাহিদা বিচারের জন্য পুরুষ মেয়ে ছেলে মেয়ে মা বুলের ভেদাভেদ করে না ফলে কি হয়েছে এতে এক রূপ এটা কিন্তু আসলে কোনো মানুষের রূপ না এটা হচ্ছে শুকুরের রূপ ख्रिस्टमार शुकुर खबर कारण शुक्रेर व्याधि खस्टम की आनाराम एसे मार एक व्याधि जा चार बचर भोकता दुखी दुखी लोकते ही तुम उठाई नहीं शुकुर पापना पानी पुरु भाला जल फूटे मेटान चेष्टा करे शुकुर जरा खाए ठीक तेम सक्रांत मुसलमाना खा गरु छागल और ओट गर छागल और ओटे भीतरे एम सुर मतलब स्वब नहीं वा जो झेड़े मृत्य शुकुर और सुकुले गल एक व्यम से मृत्य है चाहिए मिटाना हारे तो व्यवहार करे जार कारण गुरु पागल खाए मुसलमाना मुसलमान घृणा करे गुट बस तो क्योंकि घृणा कर बु तत्व है चेष्टा कर सकते जानेंदर्मी ওই মুক্তি নবনীকে জিজ্ঞাসা করছে নিয়ার রসুল আল্লাহ আমি কি করতে হবে কি থাকতে হবে দয়া করে একটু আমাকে বলুন যেহেতু আমি ইসলাম জন্মগ্রহণ করছি আল্লাহ তাকে শুরু করছে যে তুমি সুখ খেতে পারবে না তুমি মদ খেতে পারবে না তুমি গানের আসলে যেতে পারবে না তুমি ইচ্ছা কথা বলতে পারবে না নামাজ ছাড়তে পারবে না রোজা ছাড়তে পারবে না এবং দিনে কথা ব্যয় নিচে করতে পারবে না যখন দিনের কথা এসেছে ওই অক্টোবর যে হুতুর এটা কিন্তু আমি পারবো না দিনে করা এটা আমার চরম মারাত্মকের তোমায়টি অবকাশ এই দিনে কিন্তু আমি ছাড়তে পারবো না আর সব কিছুই ছাড়তে পারবো একটা লোক যদি আপনার একটা নতুন যদি আপনার সামনে এসে বলবো আপনি নতুন ঠিক আছে তুমি দেখা করি অসুবিধা না বাবা ঠিক আছে ঠিক আছে গ্রহণ করার পর আল্লাহ আল্লিন ঠান্ডা মাথায় গুপ্তি দিয়ে বুঝিয়েছেন বাবা তোমার মায়ের সাথে যদি কোন মানুষ দিনে করে तब से तुमिणा करे तक तुम्हारूमे की जो हमारे घय कर दृष्टि तोड़े दीबना अच्छा तुम्हार चाचर साथी क्यों करें তোমার নাতি বিষয় যদি কেউ করে তোমার তো খালা হবে না হোক শুকু হবে তুমি কিভাবে জেনে করবা ইয়ারি বুঝে গিয়েছি আজকে আপনার সামনে বাদা করলাম দীঘলে আর চিনার মতো আমি লিখতে না মুসলমান দিনে করে ঠিক তবে যখন হয় খুঁজে আসে তখন সকলে জানেন হজরতের মা যে আসলাম একজন দিনের মতন চারিত্রী পদক্ষণ দুনিয়ার ভিতরে কোনো কিছু হতে পারে নিকৃষ্টতম একটি স্বভাব একটি চা দিনে করে আমি তো নকশের ফেরে ফেরত জিনে করে ফেলেছি দয়ার করে আবার তো পবিত্র করো আল্লাহ নদী চেহারা ওই দিকে ওই দিকে ফিরিয়ে ফেললেন ওই সাহেব ওই দিকে কি আবার বলেছেন নবীর চেহারা ওইদিকে ফিরে ফেললেন আমার তাদিকে বলেছে রূপুর আমার কেউ উচ্চকর করি না আমার কখন বৃষ্টি এসে যা আর আমি এই যদি করি আমার জন্য তো জানান নাম সারা সমস্যায় আল্লাহ নির্দেশ মধ্যে সাহাবাহিকরা মসজিদ নবীর সামনে ওই সাহাবির দায় পাথর নিক্ষেপ করা শুরু করেছে রজন জেলেকে আরোভিতে বলা হয় এদের শাস্তি দিনের শাস্তি এক পর্যায়ে আঘাতে তার দেহ থেকে একটি সারি দায় দিয়ে পড়েছে দেখছি একদম ব্যবচারের দায়ের রক্ত আমার গায়ে পুর ব্যক্তি আল্লাহ করে স্বাভাবিক শুধু নাক শিক্ষাচ্ছ এ আমার সাহাবিব আমি দেখতেছি मी दौरा दौड़े तुम्हारा जामी एम एक सीना करारल्लासे जिना टा के जदि पूरा महिला पद बंदन देवा महिला ना जाए वस्तु खाए सबा तुम्हारत एक तुम्हारा पवित्र वस्तु करो बुझागल मानुष जदि पवित्र वस्तु रक्षण कर तक तरह एबालत एक आग्रह एक स्पृह पक्षांतर मानुष जदि हराम खाना रक्षण कर त আমার ভাইরা আর কোথা তার তুসারেশ্বরূপে হালিফ হাল্লার নদী বলেন আমিনাল হারাম আল্লার নদী হচ্ছেন তার চুসের বলে গিয়েছেন আমার নদীর উপর এমন একটা সময় আসবে আমার উন্মত খাবে তবে খাওয়ার সময় এই চিন্তা কখনো করবে না এই খাবার কুকুর আমার জন্য হালা হারাম এই চিন্তা তারা কখনো করবে না আমার ভাইরা আপনাদের দেশের পুকুর আর শুকুর আর গরু যখন সামনে কোন খাবার পায় ওরা কি যাচাই করে আপনি আমার কথা বুঝেন না পুকুরে কোনো কিছু খাবার সব যাচাই করে দেবেন আমার জন্য হালাউ নাকি হারাম নবী বলেছে আমার উন্মতের সভা কুকুরের সবাইকে হার মানাবে কুকুরের যাচাই আর বাসার করে যায় না আমার উন্নত একটা সময় আসবে ওরা যাচাই করার সময় পাবে না সামনে পাবে আর কিন্তু শারীরিক কিতারের মধ্যে ইতিহাসের কিতাবের মধ্যে সত্য আকার লিখা আছে রহমতুল্লাহ কোন খাবারের মধ্যে যদি তিনি আর সন্দেহ একত সঙ্গে সঙ্গে ওই খাবারটুকু তিনি খেয়ে দিতেন না খেতেন না আর আমাদের এমন হয় আমি ভালোভাবে জানি এই খাবারটুকু আমার জন্য শুরু হয় না আমি খেয়ে নিচ্ছি যার কারণে আজকে এবার প্রতি স্পৃহা এবার আগ্রহ আমাদের থেকে ক্রমে ক্রমে কিনে নিয়ে চলে যাচ্ছে মানুষের ভিতরে এখন এবার ওদের চেয়েও গুণের চাহিদাটি কেন যেহেতু মানুষ হারাও বস্তু বকক্ষ করে না অন্য হারাও জিনিস না আল্লাহ আমার কোনো মর যদি দশ টাকা দিয়ে একটা জামা করে দশ টাকার মধ্যে নয় টাকা শুরু হালাল মাত্র একটা টাকা হারাম হারামে হারামে তো টাকা আমার কোন উন্মত একটা জামা কয় করে আর এই জামা যতদিন আমার এই আজকে আমরা হারার উপার্জন দিয়েই তো আজকে জামা ক্রয় করছি আজকে খুবই ক্রয় করতেছি যতদিন এই জামা আপনার গায়ে থাকে রবুল আরালিন আপনার কোন নামাজ পুরুল করবেন আজকে তারা বিশ্বব্যাপী একটাই মাত্র অভিযোগ হুজুর মুসলমানের দোয়া কেন প্রবল হয় না কি একটা আওয়াজ সারা বিশ্ববাসী আছে কিনা বলো মুসলমানের দোয়া কেন কবুল হয় না আপনারা হয়তো অনেক হয়তো এই শুধুতে হুজুরগের গানের দুষ্টা পিতেন যে হুজুরের মুখ এখনো অপবিত্র ওই জন্য দোয়া টুল হয় না কিন্তু আপনারা থিওরিস্ট কিন্তু না হিসেবে যেন আল্লাহ নবীকে বলে গিয়েছেন কেন দোয়া প্রবুল হবে না আর কেন হবে আল্লাহ লক্ষ্য গুলো বলেছে হালাল খাবার যদি খেতে পারো হালাল খাবার যদি খেতে পারো দোয়া করবে সঙ্গে সঙ্গে সেটা কবুল হয়ে যাবে হালাল খাবার খেতে পারো দোয়া করতে নেই কি হবে না দেরি আমার ভাইয়া আজকে আমরা হারামছে আমাদের আল্লাহ নদী বলেন একটা আল্লাহ বরাবর হাত ধরে দোয়া করে অতচ তার গায়ের দামা হারাম তার যে পানি পান করে সেটা হারাম যে খাবার খেয়ে মসজিকে এসে সে খাবারটুকু হারাম ও আমার সাহায্যে তোমরা বলো তাহলে এই উত্তেজার কবির হবে কিভাবে তোমরা বলো তার আবহাওয়াটা হারাবে কি ঘেরা তোমরা বলো তার বেমন কবুলো আমার ভাই তো শেষ আজকে আমরা আমাদের তার বাচ্চার জন্য হারাম টাকা দু রোজগার করেছি তা আমার প্রভাব কাছে আমার দাম বাচ্চাকে খাওয়ানো আমার স্ত্রীকে চালানো এটা আমার হত কিন্তু আমরা আমার স্ত্রী আর বাল বাচ্চার জন্য হারাম বুঝি রোজগার করেছি আপনার যখন চক্ষু বন্ধ হয়ে যাবে আপনি এখন কিন্তু পরকালের যাত্রী চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে যাত্রী আপনার সাথে আর দুনিয়ার কোন সম্পর্ক নেই আপনি যখন কবরে চলে যাবেন যে ছেলের জন্য হারাম টাকা রোজগার করেছেন যে স্ত্রীর জন্য হারাম টাকা রোজগার করেছেন একদিনের জন্য ওরা আপনার সঙ্গে কবরে যেতে রাজি হবে सौर हूबे मालूम गस्ती मुकैया दुब सरुब्बे मालूम गुब राहे न जाति मुद्रा एक कर नुक्तिया दिल ऐसा के मैं बुहान दुनिया का मुख देवा न बन बात छोड़े गए ये वसंग ये तुम्हारा माले दौलत ये तुम्हारा माने दौलत तो, तो ये तेरा शाही मोहल ছেন আঙ্গুল ফুলে টাকা বানিয়ে ফেলেছে ও বন্ধুরা আমার এই টাকা এই তার আপনার জন্য এক মিনিটের জন্য আপনার ছাতিত্ব গ্রহণ করার জন্য তারা হবে না আপনার সঙ্গে কবর যেতে রাজি আর করার আয়াত তো বুঝে না আয়াত বলেছেন আল্লাহুল বলেছেন বাঁচাও নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারের লোকদেরকে বাঁচাও আয়াতের মধ্যে আল্লাহ রব্দুল্লা আলমিন পরিবারের কথা আগে বলেছেন নাকি নিজের কথা আগে নিজের কথা আগে তুমি তোমার নিজেকে আগে বাঁচাও তারপর পরিবার লোকদেরকে বাঁচাও সর্বশেষ কথা যারা হারাম খায় ওরা মনেজাতের রাত্রীতি করলে এদের চোখে পানি আসে না একটা কথা খেয়াল রাখবে যারা হারাম খায় এদের চোখে জীবনে কি আছে না বলে। এদের মনে যাতে পানি আসে না এটাই বৈশিষ্ট্য হারামের প্রভাব চোখে পানি আসবে না চক্ষান্তর যদি হালাল যেটা খে। হাত উঠেছে পড়েন আবাদতো বাবা পাবেন হাতও বাবা পাবেন হাত উঠেনি যার যার করে দেখবেন আপনার চোখ থেকে পানি হয়ে যাবে। আমাদের এক বুজুর্গ বলেছেন যারা হারাম দক্ষণ করে ওদের হাত তাদের কথা শুনে না ওদের চোখ তাদের কথা শুনে না মুখ তাদের কথা শুনে না যারা হারাম খায় আজকে আমাদের চোখ আমাদের কন্ট্রোলে নেই আমাদের হাত আমাদের কন্ট্রোলে নেই আমাদের পাও আমাদের কন্ট্রোলে নেই হারাম জন্য আর যদি কোনো মানুষ সালাম দখল করে তখন তার পুরে দেহ তার কন্ট্রোলে থাকে আলোচনা ইনশাল্লাহ এর থেকেই চলবে আল্লাহ আরবুল্লা আলমিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার চৌক দান করে দাওয়া না আনিল আহামদুলিল্লাহ রব্লা আলমিন যারা সুনুদ পয়েন তারা সুনুদ